দূরদর্শনের সম্মুখে বসে যারা আমাদের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা হাদিসের গুরুত্ব তাৎপর্য সম্পর্ক পূর্বে আমরা অবগত হয়েছি হাদিস ইসলাম শরিয়ায় একটি ফান্ডামেন্টাল ল মৌলিক বিধান হাদিসের विधान भितिक परेशनारे साथ पाईने कहनी भित्तिको किना रे कहगो के उपभोग करब विभिन्न पर्यायर शिक्षण विषयगुलो केिखे जीवन वास्तवयेकाल परकाल के साफल्यमंडित करब यह आशाद व्यक्त कर आज के आयोजन आसन प्रथम আজকের আয়োজনে যারা অংশ নিচ্ছেন প্রাগ্য আলোচক এবং রয়েছেন হাফিজুল কুরআন ডক্টর হেজবুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে পর্বটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটাও একটি মনজ্ঞ এবং অত্যন্ত হৃদয়গ্রাহী আলোচনা আল্লাহ সবহানা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দান করবেন এমনকি যাদের হৃদয়ে একটি শস্য দানা পরিমাণ এমান রয়েছে তারাও একদিন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে শুধুই মাত্র যারা काफर मुशरेक बेदीन जरा कखई अल्लाह सुबह तलार पर माना आहान नामे कलुद फिनार तर जरा मुक्ति पा धारा भावे पेते पेते पे पेते सर्वशेष जानुटा जहां नाम मुक्ति पाई मानुषार कहनी का कार ना सुनते मन चाय बोलूँ आसुँन प्राज्ञ आलोचक एव एम ইমারি রহমতুল্লাহ আলহি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলিম সহ অনেক মহাদিস তাদের গ্রন্থে স্থান দিয়েছেন এই ঘটনাটি আহুল যেন সর্বশেষ যে ব্যক্তি আচ্ছা তো হাদুদ আবদুল্লাহ থেকে মূলত ঘটনাটি তো সেখানে যেভাবে বলা হয়েছে যে এক ব্যক্তি জাহার নাম থেকে বের হতে চেষ্টা করবে বের হতে চেষ্টা করবে এবং একবার সে দুই পা কদম আগাবে আবার মানে হোঁচট মানুষ পড়ে যায় না এইভাবে পড়ে যাবে আবার কতক্ষণে দেখা দেবে যে জাহার নামের আগুন তাকে সেই মহান সত্তা বরকতময় যিনি আমাকে তোমার থেকে মুক্ত করে লক্ষ্য করে বলবে আচ্ছা এরপর সে মানে অবস্থান করা অবস্থাতেই তখন হঠাৎ করে তার সামনে একটি গাছ দেখা দেখা দেবে দেখা যাওয়ার পর তখন সে গাছটা দেখে আল্লাহর কাছে আমাকে একটুই গাছটার কাছে দিতে আমি একটু গাছের ছায়ার নিচে আমি একটু অবস্থান করি ছায় আশ্রয় এবং সেখান থেকে একটু পানি পান করবো আল্লাহ বলে আলামিন দেখুন কত আজীব আল্লাহ একবার তিনি বলছেন যদি তোমাকে তা হয় তুমি কি আবার কিছু চাইবা তো ঠিক আছে আল্লাহ কিন্তু কতক্ষণ পরে সে দেখলো এই গাছের চাইতে এই বৃক্ষের চাইতে আরেকটি বৃক্ষ দেখা যাচ্ছে একটু দূরে আরো বেশি আরো সুন্দর আরো আকর্ষণীয় তখন এই লোকটা বলবে হাল্লা আদ নেমে আমাকে একটু ওই গাছটা নিয়ে যান আমি সেখানে একটু ছায়া নেবো এবং আল্লাহ জানেন হাতে তো এটা আছে সে তো সবর করতে পারবো না সেটা আল্লাহ পাক জানেন বলে যে আচ্ছা ঠিক আর চাইবে না তো কিছু বলছে না চাইব না কিছু এরপরে আল্লাপাক ঠিক আছে তাকে নিয়ে যাবে দ্বিতীয়বার এটা হলো তৃতীয়বারও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে ঘটনা ঘটবে তখন আল্লাহ পাক বলবেন তুমি না আমার সাথে ঠিক আছে আল্লাহ আর যখন তখন দেখছেন যে না আর নিজেকে কন্ট্রোল করতে পারত চাওয়ার পরে তখন আল্লাহ পাক বলবেন যে বান্দা শোনো তুমি কি মনে করো যে তোমাকে যদি আমি এক দুনিয়ার সমান এবং তার সাথে আর এই এইটাও দিব আর একদুনিয়ার সমানির কাছে আসলে পরিপূরক হিসাবে আমরা বলতো ব্যবহৃত যেমন অন্য এক সহি বুখারীর বর্ণনায় আল্লা সুবহানব তালা যখন দ্বিতীয় গাছের কাছে তাকে পৌঁছাবেন সেই গাছ থেকে কাছে যেন জান্নাতের সুগন্ধি জান্নাতের বাতাস তার গায়ের কাছে আসে যেন স্পর্শ হচ্ছে অনুভব করছে তখন সে আল্লাহ সুবহানব তালার কাছে আবেদন করবে হে আল্লাহ পার্শ্বেই যেন জান্নাত জান্নাতের সুগন্ধি জান্নাতের যেন আরাম আয়েস আমি একটু অনুভব করছি একটু আমাকে দয়া করে জান্নাতের গেটের কাছে নিয়ে যান যে তুমি চেয়েছ আর জিজ্ঞাসা করবা না তুমি বলেছ এই প্রতিশ্রুতি দিয়েছ এরপরে তুমি কেন আবার জিজ্ঞাসা করছো তখন আবার সে আল্লাহর কাছে অনুনয় বিনোনয় করবে তারপর আল্লাহ সুহানো হতালা জান্নাতের কাছে তাকে নিয়ে যাবেন সেখানে যাওয়ার সুযোগ করে দেবেন যাওয়ার পরে আল্লাহ সুবাহ তখন জান্নাদের কাছে নিয়ে যাওয়ার পর তাকে বলবে যে তুমি ঠিক আছে এখন তোমার কি চাওয়া আর তুমি চাইতে পারো তোমার যা তামান্না আছে যা কিছু তা চাইতে পারো সে বলবে যে হে আল্লাহ আমি জান্নাত দেখতেছি ভরপুর হয়ে গেছে জান্ন দেখতেছি ভরে গেছে আমি আর কি চাইবো জায়গা তো নেই আমি কোথায় যাবো আল্লা তখন তাকে বলবেন যে তুমি জান্নাত দেখতেছো ভরে গেছে এই জান্নাতে তোমাকে স্থান দেওয়া হচ্ছে গোটা দুনিয়ার সমান তোমাকে স্থান দেওয়া হলো জান্নাতে যাওয়ার নিম্ন স্তরের ব্যক্তি যিনি সর্বশেষ সর্বসাধারণ সর্বসাধারণ সর্বনিম্ন স্তরের জান্নাতি যিনি তার স্থান যদি হয় দশগুণ পৃথিবীর দশগুণ স্থান কি পরিমাণ উৎসাহিত করে আমার মনে হয় এটা দর্শক শ্রোতাদেরকে আর খুলে না বললেও এতটুকু অন্তত বুঝতে পারছেন যে আল্লাহ তালা দেওয়ার ক্ষেত্রে বান্ধার জন্য আল্লাহ তালা যে কত উদার হস্ত এবং হাদিসের শেষ অংশে আসছে তখন ওই লোক একরকম খেপে গেছে ভাষাটা এরকমই তখন বলতেছে তোমরা কেন জিজ্ঞেস করছো না যে আমি কেন হাসলাম যদি কেন হাসলে তুমি তখন বললে যে সময় এসে দিচ্ছে তখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন হাসলেন আমি সেটা তোমাকে দেখিয়ে দিলাম এই যে চমৎকার মধ্যে যখন এগুলি আসে তখন আমার কাছে মনে হয় কি জানেন গুনাগার বান্দা তো আমরা গুন তো শেষ আল্লাহ যে মানে কিভাবে যে আমরা আমল করি আল্লাহ যদি মেহরবানি করে কবুল করেন তাহলে আল্লাহ বিষয়টা হলো যেটি বক্তব্য আদম সন্তান সমন্বয় এক হলো আল্লাহ সেই ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ আমাদের সমাজে আসলে উভয় ধরনের মানুষই আছে কিন্তু অনেক মুসলিম ভাইয়ারা আছেন যে আল্লাহ তালা রহমানুর রাহিম বা আমরা যে ঘটনাটি উপতারণা করলাম এরকম ঘটনা ইত্যাদি শুনে তিনি চিন্তা করেন তাহলে তো বোধ হয় আমার চিন্তা করার কোনো দরকার নাই আল্লাহ তো অনেক বড় অর্ধ কিন্তু তিনি এই জিনিসটা চিন্তা করেন না যে লোক জান্নাত পর্যন্ত এলেন তিনি কি টেনে এলেন চিন্তা না দ্বিতীয়ত হলো কিছু ভাইরা আছেন যারা নিজেদের পাপাচারের কারণে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তারা আল্লাহ পাকব্ব ইজাত ক্ষমা করবেন এই আশাটুকু তারা রাখেন না বলে ফেলেন দিব্বি যে না আমার বোধহয় আর রক্ষা নাই না না করতে জি নিরশ হওয়া যাবে না সুধি দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আলোচনার কথায় আপনাদের সামনে উপস্থাপিত হব ইনশাল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার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 আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন ও শুক্রবার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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে এসেছি ফলিল্লাহম আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই আলোচ্য বিষয় উপভোগ করার জন্য যে ধারাবাহিকতায় আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম আর যে পর্বটি আপনারা ছিলেন সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ব্যক্তির কাহিনী যিনি জান্নাত পেয়ে গেলেন তার জন্য আল্লাহ সব তালার কত অপুরন্ত অবদান রয়েছে যেটা শাহী হাদিসের আলোকে আমাদের আলোচক মণ্ডলী পরিবেশন করছিলেন আসুন আমরা সেই ধারাবাহিকতায় ফিরে যাই যে ঠিক বলুন আলহামদুলিল্লাহ আমাদের শেখ আহমদুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন আমি তার রেশ ধরে টেনে নিয়ে আসছি বাস্তবতা আপনার সবাই এটার মধ্যে আছেন আমাদের দর্শকরাও নিশ্চয়ই বাস্তবতায় আল্লাহর অনেক মান্ধা আছে যারা কোনোদিন হয়তো সালাত আদায় করেনি হয়তো রোজাও রাখেনি জাকাতও দেয়নি হজ তো পরের কথা কিন্তু সে আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর রসুলকে বিশ্বাস করে আখেরতে সে বিশ্বাস করে ওর আনেও সে বিশ্বাস করে কিন্তু সুন্নত উন্নতিগুলির খুব একটা ধারধারে না এদের কাছে যখন দাওয়াত দেওয়া হয় যে ভাই আর কত তখন সে বলে চলো মসজিদে যাই নামাজ আদায় করি বিশ্বাস করবেন কি বলে মসজিদের কথা বলছেন আল্লাহর গজব আমার উপর পড়বে মসজিদে গেলে এত ভয় পায় তার মানে তার দিলের মধ্যে আল্লাহর আজমত আছে কিন্তু সে নিজের পাপার কারণে লজ্জিত বলেছেন এখানে এসে আমাদেরকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে যে ভাই তুমি কত গুণা করেছো কত গুণা করেছো রসুল্লাহ আলিয়াল্লাম হাজি কি বলেছেন তার গুন সেটা যায় ভিন্ন কথা কিন্তু জাননাতে যাওয়ার ক্ষেত্রে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে এই সুসংবাদগুলি দিয়েছেন যার ভিতরে যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ যার্রা পরিমাণ ইমান থাকলে এর বিনিময়ে আল্লা সুবহানব তালা আজাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে স্থান দান করবেন এটা তো আমরা অবশ্যই বিশ্বাস করব কোনো দুর্বলতার এখানে সুযোগ নেই তবে এ বিষয়টিও মনে রাখতে হবে কোনো ব্যক্তি হয়তো অনেক আবাদত করে কিন্তু ইসলাম বিধ্বংসী ইমান বিধ্বংসী কোনো কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে অনেক আবাদত করা সত্ত্বেও সে আবার জান্নাতের আশা হারিয়ে ফেলতে পারে বা থেকে বঞ্চিত হতে পারে তো সেই ব্যক্তি হবে আশা করা যাবে তার যে সেই ব্যক্তি বিন্দু জান্নাতে যেতে পারবে যে কমপক্ষে অনেক অপরাধ করতে পারে কিন্তু ইসলাম ইমান বিনষ্ট হয়ে যাবে বিধ্বংসী অপরাধে সে লিপ্ত কখনো যেমন একটি জিনিস যারা পরিমান যাররা পরিমাণ আমরা শুনে থাকি মূলত এই যার পরিমান বলতে কি বুঝি যদি একটু দর্শক যাররা বলতে এক বিন্দু পরিমান সবচাইতে কম একেবারে যতটুকু হতে পারে বল থেকে মূল উদ্দেশ্য কোনো না হল ইমান যদি থাকে সেটা মাত্রা যত কমই হোক না যেটা শেখ শহীদুল্লাহ খান বলছিলেন আসলে বিষয়টি মানে এত বেশি গুরুত্ব দেওয়া দরকার যে আমাদের সমাজে অতি আশায় বুক বেঁধে ফেলা এই প্রবণতাটা খুব বেশি যার কারণে আল্লাহ আল্লাহর জাদ লাভ করবেন আল্লা রহম করবেন আল্লা মেহের মানিতে শির্ক মুক্ত আমার ইমানের ভিতরে কোন শিল্প বা ভেজাল নেই আমার আকিদাটি সম্পূর্ণ বিশুদ্ধে শির্ক মুক্ত ইমান আমাদের ইমান অনেক সময় শিল্প যুক্ত হয়ে যায় কিভাবে হয় এই সম্পর্কিত আলোচনা আমাদের শোনা দরকার শীত মুক্তি বলেছেন নিজে যথাসাধ্য চেষ্টা করবে ভালো হওয়ার জন্য আমাদের বাসায় অনেক সময় আমরা ওষুধ রাখি কি ওষুধ কেটে গেলে রক্ত বের হলে ওষুধটা দিলে রক্ত বন্ধ হয়ে যায় ঔষধ আমার বাসায় আছে সেজন্য আমি একটা চাকু বা সুরি নিয়ে আল্লাহ ক্ষমাশীল সেজন্য আমি গুনা করতে থাকি এই এটা নির্বুদ্ধিতে ছাড়া হতবুদ্ধিতে ছাড়া আপনি কিভাবে নিশ্চিত আল্লাহ মাফ করবেন আল্লাহর যেরকম রহমান এবং রহিম দুটি নাম আছে এটা দেখে আপনি আশা বুক এবং কেমন পর্যন্ত সব যুগের জন্যই এটা আবার আরো স্মরণ করুন আল্লাহ সুত আবার কি বলেন যে সের কে লিপ্ত হবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন তো একবার আমি বলার মাধ্যমে জান্নাতকে হালাল করে নিচ্ছি আবার আমি যখন পূর্বসরী মনীষীগণের একজন বলতেন যে যদি আল্লাহ ঘোষণা দেন যে পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে মাত্র একজন জান্ন আর সবাই যাবে তিনি বলেন আমি আল্লাহ এবং তিনি এটাও বলেছেন যে আল্লাহ যদি বলেন সমস্ত তিনি বলেন আল্লাহ আমার না আমি সেই লোক অর্থাৎ আশার ক্ষেত্রে যেরকম আপনি সর্বোচ্চ পর্যায়ের আশা রাখবেন সর্বোচ্চ ভয় থাকবে এখন যে একটা প্রাধান্য গেলে হয় কি ব্যালেন্স রক্ষা না হলে হয় কি হয় আমরা অধিক আশা হয়ে গুণা করা শুরু করে দিই অথবা অধিক ভয় করে নিরশ হয়ে যায় এই হাদিস থেকে আমাদের আলোচ্য ঘটনা থেকে আমরা আল্লাহ আপনি এই ঘটনার এই লোকের কথা শুনে জানাতে যেতে চাচ্ছেন খুব ভালো কথা আপনাকে দুটি কাজ করতে হবে এখন আপনি বলবেন আল্লাহর ভয় আমার মধ্যে না আল্লাহর ভয় করবে আল্লাহর ভয়ে আরাম কা থাকবে তখন গিয়ে সে জান্নাতলাভ হ্যাঁ চমৎকার আমি এর সাথে আর জুড়ে দেই আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা একটু যোগ করে এটাও কিন্তু ঠিক না বলে যে দুনিয়াতে একাত্ত একটু আনন্দ করে নেই কিছুদিন থাকবো পরে তো আবার জানাতে যাচ্ছে কিন্তু আপনাকে কে গ্যারান্টি দিবে যে আপনি এই করতে করতে শ্বাস পর্যন্ত যে আপনি ইমান নিয়ে যেতে পারবেন ইসলামে যেগুলি হারাম বিষয় ধরেন সুদ একজন ব্যক্তি সুদ খাচ্ছে সুদ দিচ্ছে কিন্তু সে যদি মনে করে এই আকিদা পোষণ করে যে ইসলাম প্রতি রাত্রে তাহা যুদ পরে তবু আমরা বলবো তার ইমান নাই কারণ ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে সেটাকে সে হালাল করে নিয়েছে সেটাই এরকম যে যারা এই ধরনের চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা বা এইরকম কথা বলে এরপরে তিনি আবার আশা কে দীর্ঘায়িত করলেন আর একটু প্রলম্বিত করলেন আর একটু দীর্ঘায়িত করলেন এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আমরা আল্লাহাকর ইজাদের কাছে আশা করতে কখনো নিজের জানার দিবে কিন্তু আল্লাহ তালা তার ধারণার বাইরে আল্লাহ তালা তাকে দিলেন অতএব ঘটনাটা আমরা বুঝতে পারলাম আল্লাহর দেওয়ার ক্ষমতা কত বিশাল শুধু আমার নেওয়ার যোগ্যতাটুকু অর্জন করা দরকার মনটা বড় করা দরকার আর এই যে ঘটনা এই ঘটনাটা কিন্তু আসলে আমরা ঘটনা বলছি এটা আসলে ঘটে গেছে এমন ঘটনা আলোচনাটা দর্শক বৃন্দের সামনে উপস্থাপিত হচ্ছে তো আশা নিরাশায় এই দোলায় দুলতে দুলতে আমরাও আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি শুধু দর্শক শ্রোতা আপনাদের জন্য আমাদের জন্য জগৎবাসীর জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে এই আমরা শির্কমুক্ত ইবাদাত করি মাত্র ন্যূনতম ইবাদাতটুকু যদি আমার থাকে আর সেটা যদি মুক্ত হয় আর এর মাধ্যমে যদি আল্লাহ সুবাহান আহতালার দয়া ও তার রেহমতের উম্মেদ বা আশা আমরা করি তাহলে আল্লাহ আমাদের কবুল করবেন ইনশা আল্লাহ এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আলোচক মণ্ডলীকেও মোবারকবাদ জানিয়ে আজকের বিষয় এখানেই পরিসমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক দুই ওয়াই ডি শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান